انه الله قدير انه الله تدعنا للغروب لتنير الدرب انا لرشاد سنعود يا ضياء الشمس تدعنا للغروب لتنير الدرب ان الحمد لله وكفى وسلاما على عباده الذين اصطفى فأعوذ بالله من الشيطان أَخَذَ وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبينونه للناس ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون وقال تعالى إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى হামদুলিল্লা শবাহ তালব এলেমের চর্চার সাথে জড়িত আলহামদুলিল্লাহ যে এলেমের ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে আসছে সেটা ওই আলেম যেই আলেমের উপর আমল হয় যেই আলেমের উপর আমল হয় না সেটা কোনো ফজিলত মলেম না বরং এটা সংশ্লিষ্ট ব্যক্তির জন্য উল্টা অভিশাপ যার উপর আমল হয় না এটা ব্যক্তির জন্য শুধু না এতটুকু না এক দোয়ার মধ্যে রসুল বলছেন আমি তোমার কাছে পানাহ চাই সেই থেকে যা আমারে কোনো কাজ দিবে না কোনো উপকারে আসবে না হওয়া ভালো হওয়ার দ্বারা বিপদটা তার উপর আরো চাপায় আসলে অর্থ কি অর্থ হইল আল্লাহতালার সন্তুষ্টির বিষয়টা বোঝা যে আল্লাহ আমার প্রতি এই মুহুর্তে নির্দেশ কি। কোন কাজে আমার কোন আমলের দ্বারা এই মুহূর্তে আল্লাপাক আমার প্রতি কি হবেন সন্তুষ্ট থাকবেন এই বিষয়টা কি করা জানা আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট থাকবেন এই বিষয়টা সে জানল কিন্তু আল্লাহরে সন্তুষ্টির কাজটা সে করলো না ভিন্নটা করলো এর চেয়ে বড় অপরাধী এর চেয়ে বড় দুর্ভাগা আর কে হইতে পারে বুঝে আসনে কি যে আল্লাহর সন্তুষ্টির বিষয়টা কি করা জানা এর নাম হলো আলম না অনে বিষয় মুখস্থ থাকা এর নাম আলম সাহাবাইকরাম রিজওয়ানুল্লাহ আলহিম আজমাইন তারা আলেম ছিলেন খ ছিলেন আলেম ছিলেন না মূর্খ ছিলেন অবশ্যই এবং সহি তাদের কি ছিল শুধু আলেম ছিলেন না বরং তাদের কি ছিল সহি আলম ছিল ইবনি মা সৌদরাজি আল্লাহুর ভাষায় ওনারা ছিলেন আমা কুহুম আইল সবচেয়ে গভীরতা সম্পন্ন ছিলেন তারা গুদাম কারা সাহাবাহাম রিজওয়ান কিন্তু আমরা স্বাভাবিক ভাবে এখন বলতে যে বিষয়টাকে মনে করি এই দিক দিয়া লক্ষ্য করলে কি কি আলেম ছিলেন। আমরা বলতে করি। অনেক উসুল ফুর কি থাকা জানা থাকা অনেক কিছু মুখস্থ থাকা অনেক বেশি পণ্ডিতি করতে পারা না অনেক রুমুজ গুমুজ হেকাম তারপরে কি আরও দাকায়ক রাকায়েক এগুলির কি খুব একেবারে কণ্ঠস্থ থাকা এইগুলির নাম কি অনেক হাওয়ালা জাত অনেক কি রেফারেন্স রেওয়ায়াত এগুলি নিজেদের মধ্যে থাকা এদারে মনে করি কি এলেমের এতটুকু তো শেষ আসলে কি বিষয়টা এটা এগুলি তো হলো কি হইলো দেহ। এগুলো একেবারে বিপরীত বলতেছি না এগুলি এলমের কি দেহ বিশাল বড় হাতিমার্কা দেহ এখানে তার মধ্যে রুহ হয়েছে মশা মার্কা এই দেহ নিয়ে এই রুহ চলতে পারবো পিপড়ার মত এই শক্তিটা তার রুহ অনুযায়ী পিপড়া শক্তি দিয়ে হাতির দেহটারে চালাইতে পারবো পারবো এই জন্য এই যেইগুলো আমরা এখন যেগুলির সাথে জড়িত হইতেছি এগুলি এলেমের কী দেহ এইগুলি এইগুলোর ভিতরে যদি রোহ না আসে তাহলে এই আল্লাহ আল্লাপাইকের নৈকট্য বাড়াবে না বরং আল্লাহ থেকে কি করবে দূরে সরাই নেবে কি করবে শুধু এলম না দিনের যে কোনো আমল যদি এর দ্বারা আল্লাহর নৈকট্য সৃষ্টি না হয় তো এটার দিয়ে কি হবে দূরত্ব সৃষ্টি হবে লাম দ্দ মিনালি বড়দান অনেক আইলেম অনেক আমল এইগুলির মাধ্যমে দেখতে দেখা যায় যে শরীয়তের আমলেই হইতেছে কিন্তু এর দ্বারা আল্লাহর থেকে কিবারে দূরত্ব বারে। নামাজ কত ফজিলতময় আইলেম কিন্তু এই নামাজই কারোর জন্য দোয়া করে জয়া কাল্লাহু কামা জয়া তানি আল্লাহ তালা তোকে ওইভাবে ধ্বংস করুক যেভাবে তুই আমাকে কি করছিস ধ্বংস করছিস নামাজির জন্য নামাজ কি করে না করে না আমরা কি আমরা কি এমন এলিম চাই হ্যাঁ যেটা আমাদের থেকে আমাদেরকে আল্লাহ থেকে কি করে দেয় দূরে সরাই কোন দরকার হয়েছে আল্লাহ আল্লাহর কি করার জন্য সন্তুষ্ট করার জন্য তাহলে আল্লাহর সন্তুষ্টির বিষয়টা অবগত হওয়া এর নাম হলো কি যে এই বিষয়টা অবগত হতে পারলো না সেই যা আল্লাহ থেকে আরো কি হয়েছে দূরে সরছে আর যদি এটা বুঝে থাকে যে আল্লাহ পাক আমার প্রতি সন্তুষ্ট কোন আমলের দ্বারা তারপরে সেই আমলটা করলো না ভিন্ন আমল করল সমাজের চাপে হোক নফসানি কারণে হোক যে কোন দ্বারা কি সে উপকৃত হলো না লানতের উপযোগী হলো লানতের উপযোগী হলো আল্লাহ এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অংশ ছিল কাদের সাহাবাই কালামের অংশটা কাদের অংশ সাহাবাই কালামের অংশটা ছিল সবচেয়ে শ্রেষ্ঠ এই উম্মতের মধ্যে তাদের চেয়ে শ্রেষ্ঠ ছিলেন ছিলেন তাদের এই শ্রেষ্ঠত্বটা কিসের দ্বারা এই আল্লাহ তাল্লা তোরমের মধ্যে বলছেন যে ওয়ালা যারা তারা এবং যারা এলিম শূন্য তারা কিনা সমান না শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছেন করে না আমল না করে আমল করে অনুযায়ী আমল করেই তারা কি কারণ এলম আছে কিন্তু সে অনুযায়ী আমল নাই তাহলে সে কি শ্রেষ্ঠ না পুরস্কারের উপযোগী না সে তাদের আমল কি ছিল কি ছিল আমল আমরা যারা শিখতেছি আমাদের উদ্দেশ্য কি ভবিষ্যৎ জিন্দিগিতে আমরা এক কেহ কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাব তো ব্যস্ত হব না কোনো একটা কাজ নিজের জীবনের কী বানাবো মিশন বানাবো এমন হবে না আমাদের আর অবশ্যই তো কী হবে কেউই কি হবে ব্যবসায়ী কেউ ওই চাকরিজীবী কেউ কৃষক কেউ জেলে কেউ কি বৈমানিক না আর সাধারণ ভাবে মানুষ এই ধরনের বিভিন্ন পেশা গ্রহণ করে না বিভিন্ন ব্যস্ততা আপনারা ইমাম সাহেব ওয়াইজ সাহেব কেউ আর কি সব কোন দিচ্ছে কেউ হাফিজ সাহেব আর কেউ হজকা ফেলার ডাইরেক্টর না এইগুলোই তো সাধারণত কি যদি জিজ্ঞাসা করে যে অমুকে কি করে হ্যাঁ হসকা ফেলার ব্যবসা করে অমুকে কি করে সে অমুক মাদাসার মুফতি অমুকে কি করে অমুক মাদাসার হেফজাখানার শিক্ষক উমুকে কি করে সে অমুক মসজিদের কি ইমাম মাম তাহলে আপনাদের জীবনের ব্যস্ততাটা কি হবে এইগুলো না হ্যাঁ এগুলো কি আমল না এগুলোর দ্বারা দিনের কাজ হয় না তাদের জীবনের দিকে একটু ফিরে যাই তারা কি করতেন আমভাবে শাহাবাই কালামের জীবনই যদি দেখা দেখা যায় তাইলে তারা কি করতেন তাদের জীবনের ব্যস্ততা কি ছিল সারা জীবনের জন্য একটা কাজ তারা ধরে নিছে তো এই কাজটার উপর কি করব চলবো এই কাজটা মরতে মরতে করবো করতে করতে কি করব মরবো ছিল না এমন কিছু কাজ তাদের কোন কাজটার জন্য তারা মরতে মরতেও করতে থাকছেন আর করতে করতে কি করছেন মরছেন বলতে পারেন আসলে আল্লাহ রব আলমিন এই উম্মদ কে বানাইছে জন্য কোরআনে করিমে আল্লাহ রব আলমিন ঘোষণা করছেন তোমাদের কাজ কি আয়াতের ব্যাখ্যা বুখারির কিতাবত্তফিরের মধ্যে ইসলাম তুমরা হলে মানুষের জন্য সবচেয়ে কল্যাণকারী মানুষ তোমরা মানুষদেরকে কল্যাণ পৌঁছাও কিভাবে তুনা যে মানুষদের গর্দানের মধ্যে গলার মধ্যে শিকল দিয়ে তাদেরকে টেনে নিয়ে আসো ফয়াদ হুলুফল ইসলাম অতপর তারা ইসলামে কি করে প্রবেশ করে এইভাবে তোমরা মানুষের কাছে কি পৌঁছাও কল্যাণ পৌঁছাও কোন ভাবে ইসলামের কিনা বিধান না ইসলামের ইতিহাসের মধ্যে মানে একটা ঘটনাও দেখানো যাবে না যে মুসলমানরা জোর করে মানুষদেরকে কি বানাইতেছে মুসলমান বানাইতেছে মানুষ নিজের ইচ্ছায় দলে দলে কি হয়েছে ইসলামের ভিতরে প্রবেশ করছে মুসলমান হয়েছে সেটা হয়েছে দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য যে পরিবেশ দরকার মুসলমানদের আল্লাহ ফরজ করে দিয়েছেন সেটা হইল কি ইসলামের বিজয় সেটা কি ইসলামের বিজয় ইয়াদ যখন আল্লাহর সাহায্য আসবে আর বিজয় হবে তখন লোকজনদেরকে দেখবে যে হয়। আর আল্লাহ আলমিনে পাঠাইছেন দিনকে কি করার জন্য বিজয় করার জন্য আল্লাহ রব আলিন রসুলকে হেদায়ত এবং আচার আচরণ রীতি নীতি নিয়ম পদ্ধতি আদর্শ মানুষ কি করে গ্রহণ করে মেনে চলে এটাকে কি বলা হয় দিন তো আচার আচরণ ইয়া সভ্যতা যেটা মানুষ গ্রহণ করা চলবে সেটা আল্লাপাকের কাছে পছন্দনীয় কোনটা ইসলামটা কোনটা ইসলামটা ইসলাম মানুষ যে আচার আচরণ যে সভ্যতা যে সংস্কৃতি যে রীতি নীতি চলবে সেটা কোনটা ইসলামটা এইটা হলো আল্লাপাকের কাছে কি পছন্দনীয়। মকব পছন্দনীয়সলামি দিন ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ কেউ যদি কি করে গ্রহণ করে এটা তার কি হবে না কবুল হবে না সে আল্লাহর কাছে কী পাবে পাবে আল্লাহর কাছ থেকে ধাক্কা খাবে সে জাহান নামে যাবে একমাত্র আল্লাহকে পাওয়ার রাস্তা হলো কি ইসলাম আর এই ইসলামের ভিতরে দলে দলে মানুষ আসবে কখন যদি ইসলাম তার কি হয় বিজয় হয় আর রসলামকে আল্লাপাক পাঠাইছেন রহমাতুল্লিল আল আমিন বানায়া কি বানায়া জান্নাতে নিয়ে যেতে পারবেন রহমতের মানে সঠিক প্রকাশ মানুষদেরকে কিসের রাস্তা দেখানোর দ্বারা হবে জান্নাতের রাস্তা দেখানো আর জান্নাতে যাবে মানুষ কোথায় আসলে দিনের ভিতরে আসলে আর দিনের ভিতরে আসবে কিভাবে দুনিয়ার মধ্যে রেখে গেছেন পরে সাহাবাহিক রিজওয়ানুল্লাহ আলহিম আজমাইন রসুলের সরাসরি কি ছাত্র তারা রসুলের এই বিজয়ের ধারাটাই কি করছেন ধৈর্য রাখছেন রসুলের জীবনের মিশনটা সাহাবাই কালাম বুঝছে না বুঝে নাই সাহাবাহিমা সাহাবাহিক সাহাবাই বেশি পুরা উন্মতের ব্যাপারে কোরআন এ কারিমের ঘোষণা হইলো যে তোমাদেরকে পাঠানো যে মানুষের কিসের জন্য কল্যাণের জন্য কল্যাণ সাধন কিভাবে করবা কালিমার দাওয়াত দিয়ে কি করছে পাঠানো হয়েছে বাকি কালিমার দাওয়াত সারা পৃথিবীর সামনে আসবে কিভাবে সারা পৃথিবীর সামনে উপস্থাপিত হবে কিভাবে সারা পৃথিবীর সামনে কালিমার দাওয়াটা অবস্থাপিত হবে কিভাবে তাদের সাথে কিতাল করার আমাকে কি দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে কিতালের দ্বারা এখন বলবেন যে এটা রহমত হলো কি করে মানুষদের নাজাতের ব্যবস্থা হলো কি করে এটাই না ব্যবস্থা কারণ কিতালের দ্বারা মানুষ সবই মরে যায় আরো কয়েকদিন পরে হইতো মরতো আরো কয়েকদিন পরে মরলে সে কি কুফুরির উপর থাই মরতো না ইমানা মরতো আরো কয়েকদিন বেশি করে কুফুরি গেলে যাহার নামে কি কম জ্বলতো না আরো বেশি জ্বলতো সে মরত না সারা জীবন বাঁচা থাকতো সেও মরত কিন্তু মরলে কি হইতো তার মুর্দা হয়ে যেত সে কিন্তু আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার কারণে সে কি হয়ে গেছে জিন্দা হয়ে গেছে তার ক্ষতি হয়েছে এই ব্যবস্থাটার কারণে ইসলাম কি হয়ে গেছে বিজয় হয়ে গেছে না ইসলামের প্রভাবটা ইসলামের শক্তি সৌর্য দেখার পরে সে প্রভাবিত হয়ে মুসলমান হয়ে গেছে না এফায়দ হুলুফ ইল ইসলাম সিকল দিয়া বান্দা নিয়ে পরে জোর করে মুসলমান মানিয়েছে না সে নিজে দিকে দেখে মুসলমান হয়ে গেছে এইটাই হলো ইসলামের ভিতরে দলে দলে মানুষ আসার মানুষ গুলি আর কি জান্ন ধরছে এটাই হল রহমত রহমতুল আলমিনের প্রকৃত বাস্তবায়ন কিসের মাধ্যমে মাধ্যমে রসুল বলেছেন কেয়ামতের আগ পর্যন্ত আমাকে কি দিয়া পাঠানো হয়েছে এ তরবারি দিয়া পাঠানো হয়েছে তরবারির বিধানটা থাকবে কখন পর্যন্ত কেয়ামত পর্যন্ত একেবারে যখন সবাই ইমান নিয়ে আসবে একটা সময় আসবে যে সবাই কি করবে ইমান নিয়ে আসবে একটা কাফের কি করবে না থাকবে না সেটা কখন যখন কে আসবেন এইস আল ইসলাম আসবে সেই সময়ের সীমিত সময়ের জন্য ইসলামের বিধান হবে কি ইম্মা সৈফ বা ইম্মাল ইসলাম নিরাপদে নিজেদের জীবন সংসার নিয়ে কাজকর্ম নিয়া ধর্ম নিয়ে একেবারে স্বাধীন কি করতে পারে চলতে পারে এটা পুরা পৃথিবীর সব সময়ের জন্য এই বিধান শুধু মুসলমানদের অধীনতা মেনে নিলেই কি বা সে নিজের ধর্ম নিয়া নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে নিজের দুনিয়া নিয়ে স্বাধীনভাবে কি করতে পারবে চলতে পারবে তাকে কেহ কিছু বলবে না কোনো আঘাত করবে না কোনো তার ডিস্টার্ব করবে না সে সম্পূর্ণ অধিকার কি করবে ভোগ করবে কিন্তু একেবারে ইসা আল ইসলাম যখন চলে আসবেন তখন এই বিধানটা আর কি করবে না থাকবে না তাহলে ওই সময় পর্যন্ত কিসের বিধান রয়ে গেল টেতালের বিধান রয়ে গেল তো এখন কি সেই সময়ের পরের সময় না সেই সময়ের মাঝের সময়টা তারা মানুষের জন্য কল্যাণকর মানুষ ছিলেন সাহাবাই করামের যুগের আগে মানুষ মরে মরে সারা আরবের মানুষগুলি কোন দিকে যাচ্ছিল জানলাম এরপরে রসুল যখন মক্কা বিজয় করে ফেলেছেন এরপরে সাহাবাইকালাম যখন রুমপারসের দিকে অগ্রসর হইতেছিলেন তখন আরবের এবং যত কাজ করছে মানুষ মরে মরে কোথায় যাচ্ছিল চিরস্থায়ী জান্নামেই হওয়া সেটা কেমন আর সাময়িক সাময়িক দুনিয়ার মধ্যে একটু অস্থিরতার মুখোমুখি হওয়া কেমন কোনটা বড় বিপদ আপনারা নাম দিচ্ছেন শান্তির তরিকা কি শান্তির তরিকা মানে কোন মারামারি নাই কাটি নাই কোনো ধরনের কি নাই দন্দ নাই এইভাবে খালি মানুষদেরকে কি করো ডাকতে থাকো আল্লা মানুষ বানাইছে মানুষের প্রকৃতি কি এটা আল্লাহাক ভালো জানে না মানুষের ভিতরে বক্রতা আছে না ফিটনা মানুষের ভিতরে আছে না হ্যাঁ না আছে তো এই মানুষের এই দিলের ফেতনা এবং এই দুনিয়া বিতনা এটা দূর হবে কি দিয়া আল্লাহ তালা বলে দিয়েছেন এটা ঘি দিয়া আর ডললে কি হবে না দূর হবে না এটা কি হইতে হবে কিলু হুম হাত তা তোমরা আল্লাহর শত্রুদের বিরুদ্ধে কিতাল করো তাহলে কি থাকবে না ফিতনা থাকবে না ওয়াকুনা দিনু কুল্লুহু লিল্লা আর পরিপূর্ণ দিন কার হবে আল্লাহর জন্য হবে চিকিৎসা কি মানুষ নিজে শুদ্ধ হইতে হইলো কি করতে হবে করতে হবে নতুবা পরিপূর্ণ শুদ্ধ কি হবে না যারা আল্লাহর পথে কি হয়েছে নিহত হয়েছে তো যারা নিহত হয়েছে এদেরকে দিলের আস্লাহ করে দিবেন তো যারা নিহত হওয়ার জন্য যুদ্ধের মাঠে গেছিল কিন্তু এখনো নিহত হয় নাই এদেরকে আস্লা করবেন না হ্যাঁ এদেরকে আসলা করবেন এই দু দলেরই কি করবেন আল্লাহ দিল এসলা দিল ঠিক করে দিবেন দিল সংশোধন করে দিবেন কাদের যারা যুদ্ধ করছে তাহলে এই পুরস্কারটা যুদ্ধে না গেলে কে পাবে আর কুতিল বললো এর মধ্যে কতালো সামাল আছে ওই বিপদের মুহূর্তে যখন সে চলে যায় যে আমার জীবন থাকতেও পারে চলেও যাইতে পারে তখন দিলের মধ্যে আর কোন গরে থাকে দুনিয়ার লোভ ভালোবাসা মায়া এগুলি থাকে সব কি হয়ে যায় সব শেষ হয়ে যায় তখন এই জন্য দিলটা ওই ধরনের প্রচন্ড চাপে পড়লে কারণ বিপদে বেশি পড়লে আল্লাহরে মানুষের আর ওই একবার আল্লাহ টেম্পার ওই পর্যায়ে উঠে গেলে গা এরপরে আর বেশি নামে না লোহারে যদি জ্বালাইতে জ্বালাইতে কি হয় টেম্পার উপরে উঠে ফেলে শক্ত করে ফেলে এরপরে এটা ঠান্ডা হইলে কি হয়ে বেশি নরম হয়ে যায় শক্ত হয়ে যায় না টাই দিবেন এরপরে ঠান্ডা হইলে কি থাকবে তাই না ওইটা আবার ঠিক আছে কিন্তু টেম্পার উঠাইতেইলে কি করতে হয় অন্য তো আগুন দিয়ে জ্বালাইতে হয় কেতালের যে আগুনটা এটা দিয়ে টেম্পার একেবারে পূর্ণ মাত্রায় কি হয় উপরে উঠে তারা মানুষের জন্য কল্যাণ করছিলেন না কল্যাণটা পৌঁছাইছেন কিভাবে হ্যাঁ মানুষদের কি দিচ্ছেন হাতিয়া তোফা খুব বেশি দিচ্ছেন মানুষের জন্য বিমান আবিষ্কার করে দিচ্ছেন হ্যাঁ সবাই সাইফলা দিচ্ছিলেন হ্যাঁ সবাই মুফতি ছিলেন সবাই হাফেজ সব ছিলেন সবাই কি করতো কি ছিল পাক বলছেন তোমরা এবং শ্রেষ্ঠত্বটা সাহাবাহি কালামের আমলের দ্বারা এটা প্রকাশ পাইছে না পায় নাই সাহাবাই আমল কি ছিল দেখেন কি ছিল আমল সহিম অনুযায়ী আমলটাই ছিল তাদের জেহাদ কি ছিল জেহাদ ছিল তাদের পুরা জিন্দগি সাহাবাই কালামের সব পুরা জমাত কিছু কাটাইছেন জেহাদের মধ্যে কাটাইছেন বলে গেছেন বুফারির যে আমার রিজিক আল্লাহ রব আলিন রেখে দিছেন আমার বর্ষার সায়ার ক্ষেত চারা এতটা হইতো যে পাশে দিয়ে মানুষ হাইটা গেলে মাথা কি করা যেত না দেখা যেত। না এক জমাত শাহবাহীকার ওখানে ওই জমিন চাষ করা শুরু করে যুদ্ধই গেছে আগুন দিয়ে কি করছে জ্বালাইছে এরপরে গভর্নরের কাছে চিঠির মধ্যে উনি লিখছে কি তোমাদের এলাকায় কিছু লোক আমি শুনছি তারা জমি জমা চাষবাসের মধ্যে চাপাইয়া দি এদের ঘরে কি করে দেয়া চাপাইয়া দে এদের ঘরে এদের ঘরে কর চাপাইয়া দেয় কারণ কাফের মাসে জমি জমা করবে ওইটার ফসলের একটা ওইটার জমির একটা কর ট্যাক্স কি করবে তারা জমি এই জন্ম সম্মানের পিছনে এইভাবে জীবিকা নির্বাহের পিছনে নিজের জীবনটারে লাগাই দিবে রসনাম বলছেন যে ওই জাতির মধ্যে আল্লাহ তালা কি না দিবেন লাঞ্চনাই না দিবেন কোন জাতির মধ্যে যে জাতি জমি জামা চাষবাসের মধ্যে আল্লাহ নির্বাহের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে নিজেরা লিপ্ত করে ফেলবে ব্যস্ত করে ফেলবে এটাই নিজের কাজ বানায় ফেলবে সেইটার কথা বলছে আবু দায়ের মধ্যে স্পষ্ট আসছে কি বলছেন ইদা তাবা ইয়া এই নাতি যখন তোমরা বিভিন্ন ধরনের সন্দেহযুক্ত বেচা কিনি শুরু করে দিবা বিল আর জমি জমানি সন্তুষ্ট হয়ে যাইবা ও আখা তুম আল বাকারি আর গরুর লেজ ধরে ফেলবা মানে গরুর খামার করা মুরগির ফার্ম করা এরপরে আর কি করে এরপরে মাছের প্রজেক্ট খোলা এইগুলো নিয়ে তোমরা ব্যস্ত হয়ে যাবে আল্লাহ তোমাদের উপর জিল্লতি অপদস্তা অপমান সারা পৃথিবীর মানুষদের আধিপত্য তোমাদের উপর চাপাইয়া দিবেন এই অপমানের অবস্থা দুরবস্থা তোমাদের কাটবে না এখানে দারে ব্যক্ত করছেন রসুল কি বইলা দিন বইলা কারণ কোন কাজটা সারানোর কারণে দিন থেকে দিনের দিকে ফেরাও প্রয়োজন পড়ছে জেহাজ তাহলে মানে জেহাদ ছেরা দেওয়ানোর কারণে তারা দিন ছেড়ে দিছে। বুঝাচ্ছে তাহলে দুনিয়ার মধ্যেই অপমানের বস্তু আর আল্লাহর কাছে এটা ইজ্জতের বস্তু আল্লাহর কাছে ইজ্জতের বস্তু এর ধারা আল্লাহর কাছে মর্যাদাশীল হবে সে সাহাবাহিকা মর্যাদাশীল হয়েছে কোন পথে কোন কি আইন ছিল সে সময় ফর্জে কাকে বলে জানেন ফতোয়া স্বামীর মধ্যে স্পষ্ট উল্লেখ আছে ফর্জে কি ফাইয়া হইলো যে মুসলমান তার নিজের দেশে নিরাপদ সংগ্রহ করতেছে অস্ত্র উন্নতি করতেছে এমন কোন সংবাদ মুসলমানের কাছে নাই বোঝাচ্ছি কথা প্রত্যেকে তার আপন আপন অবস্থায় নিজ নিজ কাজের নিয়ে কি আছে এমত অবস্থায় মুসলমান শাসকের জন্য ফরজ হইল বৎসরে একবার অথবা দেশে গিয়া তাদেরকে আক্রমণ করা তারা কি লক্ষ্য করে না যে তারা প্রতি বৎসর একবার অথবা দুইবার কিসের মধ্যে পরে বিপদের মধ্যে পরে কাপড়ের দিকে আল্লাহ বলছেন একবার বা দুইবার ওদেরকে বিপদের মধ্যে ফালানো এটা মুসলমান আমিরের উপর কি স্বাভাবিক অবস্থায় এই ফরজটা এখন কি আদায় হইতেছে ভাইয়া সাহাবাইমের সময় কি ফরজে ভাইয়া এটা ছিল না সাহাবাইরমের উপর কেউ আক্রমণকারী ছিল ছিল না কিমান রাজা জামা নাই আলি রাজন জামা নাই মানে বহির কুন শত্রু তাদের উপর আক্রমণ করছিল আল্লাহ রাস্তার থেকে হ্যাঁ আর বাজার করতে গেলে এটা রাস্তা এই রাস্তাটা শয়তানে বানাইছে দোকানদারটা শয়তানে বানাইছে এটা কার রাস্তা আল্লাহ রাস্তায় তো এনতে ফিরা তাই আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তা কোন রাস্তা কি করতেন কোন রাস্তা থেকে ফিরাইতেন রাস্তা থেকে বাড়িতে মাঝে মধ্যে আসলে কোন জায়গার থেকে আসতেন বুঝে আসতে জিয়া আর শিক জেহাদের উপর পরিভাষার জেহাদের কোনো ফল এখানে কি নাই কোনো হুকুম বিধান নাই তার সন্তানরে যদি ইসলাম গ্রহণ করতে আমার সাথে শরিক করার জন্য জেহাদ করে কাফের মা বাপে যদি কি করে আমার সাথে শরিক সাব্যস্ত করার জন্য যদি কি করে জেহাদ করে এখন বলেন যে কোনো জেহাদের জন্য কি জেহাদের ফসিল তাহলে এই যে কাফের মা বাপে যে ওরে শরিক করার জন্য চাপ দিল জোর করলো এটার নামত কি এর দ্বারা তারা সব পাবে হ্যাঁ আরে এই কাজের মধ্যে এক সেকেন্ড থাকলে ষাট বছরের আবাদতের চেয়ে বেশি সব পাইবো তারা তাই এটাও তো কি সব দিক যে তো কোরআন এবং হাদিসের মধ্যে শব্দগত ভাবে একটা কিছু কাজের নাম সেটা হইছে কি হাদিস জিজ্ঞাসা করছে মাল জিহাদু রস বলছেন আল্লাহর রাস্তায় কি করবা তুমি করবা মারামারি কাটা কাটি ঘোরা অস্ত্র এইগুলির আলোচনা ছিল সেই হাদিসগুলি কি করছেন সব মহাদেশ জেহাদ দিয়ে কি বুঝছে কেতাল বুঝছে কি বুঝছে এবং সব ফোকা হয় গরমে জেহাদের অর্থ কি করেছে কেতাল অর্থটা বুঝে আসছে তাহলে কি করছেন এইভাবে না অন্য কোন পদ্ধতিতে না এমনি জাহির তারা অনেকেই উম্মি ছিলেন কি কি করতেন না জানতেন পন্ডিত অনেক কিছু জানতেন না কিন্তু আল্লা সহিম তাদের কি ছিল এবং ইতিহাসে পাওয়া যায় যে সেই সময় রসলেনের পরে এমন ফিতনা ছড়াই পড়ছে আরবের মধ্যে একেবারে মক্কা মদিনা এবং বাহরাইন তিনটা জায়গা আরবের মধ্যে কোথাও না অনেকগুলি মূর্তা দিয়েছে নিজেদের পূর্বের জাহিলি ধর্মের মধ্যে কি করছে তারা ফিরে গেছে অনেকগুলি মূর্তা দিয়েছে তারা কইতেছে যে ইসলামের মধ্যে যে জাকাতের বিধান আছে এটা আমরা ফরজ কি করি না মানি না বিহা যে তাদের মাল থেকে আপনার সদকা গ্রহণ করেন এর মাধ্যমে তাদেরকে কি দিবেন পবিত্র করবেন এখন তাদের কথা হলো যে রসুল সাল কেলনা তালা বলছেন আমাদের মাল থেকে জাকাত নিয়ে আমাদের কি করার জন্য রসুল তো আমাদের দিতে কি করছে এই সব ধরনের ফেতনার মোকাবিলায় কেরাম কি করছেন বলেন কি করছেন জেহাদ করছেন অসহ আর এইটা করে আবহাওয়ার সময় এই সবগুলি হইসে যে দিনের ব্যাপারে যারা মোরতাদ হয়ে যাবে দিন থেকে যারা বিমুখ হয়ে যাবে এদের সংশোধন যারা বদিন হয়ে যাবে এদেরও সংশোধন ও মাধ্যমে হবে মাধ্যমে হবে না অন্য মাধ্যমে এর পরবর্তীতে আবু উমর রাজনায় রাজনায় এই সমস্ত পৌঁছানোর পদ্ধতি টা কি ছিল থেকে না এরা বানায় লিছে রসুলের পরে এরা বেদাত শুরু করে দিছে হইরুল কুরু এর মধ্যে যে কাজগুলির প্রচলন হয় এটা কি বেদাত হয় না এটা দিন হয় রসুল কি বলে গেছেন আলাই বা খোলাফাই যে তোমরা ধরো পদ্ধতি তরিকা আমার তরিকা আর সাহবাহিক সারা পৃথিবীর যে কেতাল করতেছে সে মানুষকে কল্যাণ পৌঁছাইতেছে এবং মানুষের জন্য সবচেয়ে উৎকৃষ্ট মানুষ সেই প্রকৃত কল্যাণ পৌঁছানো হলো কিন্তু কাফেররা তো কি এদের শত্রু হবে কি তারা নবীদের কি ছিল শত্রু ছিল তো নবীদের কাজ যারা করবে অপরাধীরা তাদের বন্ধু হবে না শত্রু হবে তাহলে সারা পৃথিবীতে কেয়ামত পর্যন্ত অপরাধীও তো থাকবে না থাকবে না তারা কি হবে কি ছেড়ে দেওয়া যাবে শত্রু শক্তিশালী হইলে আচ্ছা ওরা যে শত্রু থাকবে শত্রুতা শত্রু থাই কে কি করবে তারা তাদের শত্রুতাটা তারা প্রকাশ করবে কিভাবে আসার পরে আল্লাহকে হুকুম দিয়ে দিচ্ছেন দিন থেকে ফিরে নেওয়ার জন্য তারা কি করবেতাল চালাবে যদি তাদের শক্তিয়ে কোলায় তাদের শক্তি হইলে শক্তি তাদের যদি আর দিন পরিপূর্ণ আল্লাহ জন্য না হয়ে যাবে কেতাল করার নির্দেশ আল্লাহ পক্ষ থেকে কতক্ষণ যতক্ষণ কাফেরদের দের শক্তি শেষ না হবে আর দিন পরিপূর্ণ প্রতিষ্ঠিত না হবে এখন কি কাফেরদের শক্তি শেষ হয়ে গেছে দিন পরিপূর্ণ আমাদের দেশেরও নাফরমানি যে সরাসরি বন্ধ করা যাবে এদের নাফরমানি বন্ধ করার জন্য দেখেন আবহাওয়ার এই লুকগুলি নাফরমানি বন্ধ করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করছে অন্ধকারে লাঠি দিয়ে পিটাইলে কি দূর হবে না বাতিল ওখানে গিয়ে তাদেরকে বুঝাও এরা যখন নাকি কি করতেছে না এরা দলিল দিয়ে যখন কি বলতেছে কোনো বড় ধরনের কোন বুজুর্গ পাড়াই দিছে বুজুর্গ ভক্ত বানাই সব দিলে ঠিক করে লোক না কোনো এদের মধ্যে কোন লেখাপড়া করাইন ছিল না ছিল না এই সব থা ওনারা কি এর মধ্যে ছিল কি তেল করতে পারছি তাহলে বুঝে নাই সঠিক জিনিসটা এখন ফিৎনা আভ্যন্তরীণ ফিতনা এবং বাহিরের ফেতনা দু আছে না নাই মুসলমানদের ভিতরে ফেতনা আছে না নাই বাহিরেও ফেতনা আছে না নাই এখন আমাদের জন্য করনীয়টা কি যখন ওই পরিমান ছিল না তখনও সাহায্য হাদিস শরীফের মধ্যে কি দিছে যে যারা নাকি ফেতনা করতেছে তারা যেন জাহাজের নিচে দিয়ে কি করতেছে ছিদ্র করে ফেলতেছে জাহাজের নিচে দিয়ে যখন একদম লোকে কি করতে এখন আপনার এই জাহাজে ওঠার পরে কাজ কি কাজ এখন ছিদ্র বন্ধ করার কাজটার মধ্যে কমতি রেখা এটার মধ্যে ত্রুটি রেখা আপনি যদি কি বাসার জন্য তারপরে রং লাগাইতেছেন কেট লেগিয়া সুন্দর জন্য এটা তো জীবনের একটা সুবিধার জিনিস আপনি সাতার শিখাইতেছেন এরপরে পানি শিখতেছেন তাদের পক্ষের কাজ করতেছেন না বিপরীত আমি কি করবো যাহার নাম ভরবো সবগুলি রে কি করবো সবগুলি দিয়া তাহে নিজে করতেছে নিজের লোকগুলি দিয়া কি করাইতেছে যার নাম লেগে আপনি যে কি করতেছেন যে মুহুর্তে করা হইতেছে সেই মুহূর্তে আপনি কি পাকাইতেছেন খানা সেই মুহূর্তে আপনি লাগাইতেছেন রং সেই মুহূর্তে আপনি শিখাইতেছেন কি সাঁতার তাও কোন শিখানি মুহস্ত শিখানি সাঁতার কাঁতার কাটতে হয় পানিতে ডুবলে কি একটা সাতার দিয়ে পারবো মুখস্থ করলে কি লাভ সাঁতার মুখস্থ করাইতেছেন আরেকজনে কি ডুবো নাই লাগবে তাহলে এখন কাজ কোনটা শরীয়তে কি আধুরা কামের নির্দেশ না পরিপূর্ণ একটা ব্যবস্থা দিছে পরিপূর্ণ ব্যবস্থাটা কি ঘেরে দিছে কষ্টের রাস্তা দিয়ে আল্লাহ কইসি কতিবাহ কেতাল তোমাদের জন্য কেতাল কি করা হয়েছে খরচ করা তোমাদের জন্য কি অপছন্দের কষ্টের আর কষ্টের হলো আসান আল্লাহ জানে তোমরা কি করো না জানো আল্লাহ কি জানে কেতাল যত কষ্ট রে হোক যত অপছন্দ হোক এটা ভালো আর তোমরা যে এটারে অপছন্দ করতেছো। এটা কি এই জিনিসটা এটা কি যে কিতালটা কি জানতেছে ভালো জানতেছে যত কষ্টরে হোক তার জানাটা আল্লাহ জানার সাথে মিলে না মিলে না না সে কি আলেম না জাহেল যেহেতু এটা অপছন্দ যেহেতু এটার বিপরীত শক্তিটা খুব বেশি শক্তিশালী বিপরীত শক্তিটা কি খুব বেশি শক্তিশালী এই এটা কি খারাপ এই যে খারাপ যে জানে এবং এটা থেকে বিরত থাকাটা হয়েছে ভালো এই জানাটা কি আল্লাহ জানার সাথে মিলছে না বে মিলি সে বাহ্যিক ভাবে যত সে আলেম না সে শুধু জাহেল না গন্ডমূর্খ গন্ড না সে জটিল মূর্খ গন্ডমূর্খ না গন্ডমূর্খ কারে কয়ে যে কিচ্চুই জানে না ভালো না খারাপ কি করে না সে জানে এটারে কি কয় গন্ডমূর্খ আর কি কয় জাহেল জাহলে বাসিত ও জানে না আসলেও জানে না সে এটা কি কয় জাহলে সাদা সিদা জাহেল আর একটা কি জাহেল জটিল জাহেলিটা জানিস আল্লাহর জানাটার বিফরীতটা কি করছে সে কি আলেম সে আলেম সে জাহেল না বরং জাহেল কি নিচের সে কি জাহেলের নিচে আবার কোন সময় কি হয়ে যায় আলেম হয়ে যায় জাহেল বলা হয় যার ভিতরে কি আছে যোগ্যতা আছে আর এই লোকটার ভিতরে কি নাই যোগ্যতা এটা জানুয়ারি এর আরো খারাপ হয়েছে জানুয়ারি কোনোদিন আলেম হাফেজ এও কোনদিন আলেমের হাফেজ না কারণ উল্টাটা জানাবছে সে আলেম অনা জাহেল অনা সে কি জানুয়ারি সে খারাপটা এই আলেম যদি ভালো হয় সবচেয়ে শ্রেষ্ঠ হয় আর যদি খারাপ হয় সবচেয়ে কি হয় বিকৃষ্ট হয় তা আমরা কুন্ড হইতামত্বের কাজটা স্বাভাবিকরাম যেই পথে সময় ব্যয় করছেন তাদের সময়টা শ্রেষ্ঠ সময় ছিল না কম সময় ছিল সেই পথে সময় ব্যয় হইলে কি মানুষের সময়টা শ্রেষ্ঠ কাজে ব্যয় হইলো না কম কাজে ব্যয় হইলো আমরা যে এই পথে সময় ব্যয় হওয়াটার মনে করি যে আমার সময়টা শ্রেষ্ঠ কাজে ব্যয় হইল না আমাদের সম্পদ আমাদের সময় আমাদের মেধা সাহাবাই কালামের জীবনের সময় সম্পদ যে কাজে ব্যয় হইছে ওই কাজে ব্যবহার হইলে এটা কি শ্রেষ্ঠ কাজে ব্যবহার হলো না নিম্নমানের কাছে এই বিষয়টা আমরা বুঝি যেমন চালু থাকবে মন পক্ষ থেকেও কি থাকবে চালু থাকবে এটা হাবিস হাদিসে ভবিষ্যৎবাণী আছে কাফের ব্যাপারে ঘোষণা আছে ওলাই না ইকু না চিরদিন তারা তোমাদের বিরুদ্ধে কি করে যাবে কতল করা যাবে কিন্তু তারা করবে শয়তানের পথে আর তারা করে কি এর পথে তের পথে শৈতানের পথে এখন দু কাজ পৃথিবীতে চালু আছে না নাই এখন আপনি কোন পক্ষে নিবেন শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে অনেক মুসলমান নাম দি অনেক আলেম নাম দারি পক্ষ নিতেছে কার শত শয়তানের দল হইতেছে না আল্লাহর দল হইতেছে এই দুটার ধারাই কি আছে চালু আছে একটা ধারা মাহাদি আল্লাহামের সাথে গিয়ে মিলবো আর একটা ধারা দাজ্জালের সাথে গিয়ে কি করবো মিলবো দাজ্জালের ধারাও এটা শুরু হয়ে গেছে মাহাদি আল্লাহামের ধারাও কি হয়ে গেছে রসলামের থেকেই শুরু হয়ে এরা কার পথে করতেছে এদের দাবি কি আমরা ইসলাম চাই এটাই তো আর এদের উপর অন্য রাজার আঘাত করতেছে কি অপরাধে ইসলামের অপরাধে কিসের অপরাধে আমরা কোন দলের অন্তর্ভুক্ত দল কয়টা দুইটা এই দুই দলের কোন দলে আমরা আছি দেখি এখন আমরা কোন দলে আছি হ্যাঁ সুন্দর কথা এই এমন কি সম্ভব খারাপ অবস্থা আসফালে দুই দলে থাকা তো আরো মারাত্মক দুই দলে থাকা কি আরো মারাত্মক এটার জগন্নাথের কোন সীমা নেই এই জন্য দুই দলে থাকা যাবে না কোন একদ হয়ে গেছে এখন কি করা এই দলের সাথে শরিক হওয়ার জন্য যা যা করা দরকার করতে হবে বুঝে আসছে দল কি দলের সাথে শরিক মানে খেলে নাম লেখায় কিছু কাজ আছে কিছু কাজ আছে জানা তো আমার এই জন্য এই জিনিসটা আমার জানতে হবে এই সংক্রান্ত এলেম অর্জন করা হয়েছে সবার আগে ফরজ কারণ সারা পৃথিবীতে মুসলমান এখন আক্রান্ত হয়ে আছে কি আছে আক্রান্ত অবস্থায় যখন নাকি জাহাজ ডুবানো শুরু করে দিয়েছে এখন আর এলএম টা কারো আসলেই সহিম কি করলো আসলো আর এটা না আলো তো কোনো আইল না হের হাবিজাবি অনেক কিছু জানলো যেটা কোনো কি লাগতো না ডাক্তার হ্যাঁ ইঞ্জিনিয়ার বই পড়ে তো কি লাগবে ছিল মানুষ উপকৃত হয়েছে ওনারা ওইভাবে যান কুরবান দিয়েছে দেখি আমরা মুসলমান হয়ে গেলাম বললি তাই না আল্লাহ দেবদাসমে ওনাদের রক্ত কি বলছেন আল্লাহ কি করা জেহাদ করা আমি খানা খাই আর পাকাই আমার সবচেয়ে বড় ব্যস্ততা থাকার দরকার কোনটা জাহাজ জানি কথা তাহলে সহ অবস্থানে আসি আর যদি জাহাজের রক্ষা না করতে পারো ওই জাহাজ সেটা তুমি ভাগো হিজরত করো এই হিজরতের বিধান থেকে যাবো যতদিন তোবার দরজা বন্ধ না হবে ততদিন হিজরতের দরজা কি হবে না বন্ধ হবে স্পষ্ট হাতে মধ্যে সাথে আমরা সম্পৃক্ত হই মশা করি ঠিক আছে